ক শ্রীরামকৃষ্ণ ও শ্রীযুক্ত বঙ্কিম প্রথম পরিচ্ছেদ শ্রীযুক্ত অধরলাল সেনের বাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভক্ত সঙ্গী কীর্তনানন্দ ও শ্রীযুক্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইত্যাদির সঙ্গে কথোপকথন আজ ঠাকুর অধরের বাড়িতে আসিয়াছেন বাইশে অগ্রহায়ণ কৃষ্ণ চতুর্থী তিথি শনিবার ইংরাজি ছয়ই ডিসেম্বর আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ ঠাকুর পুষ্যা নক্ষত্রে আগমন করিয়াছেন অধর ভারী ভক্ত তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট বয়ক্রম ২৯ অথবা ৩০ বৎসর হইবে ঠাকুর তাহাকে অতিশয় ভালোবাসেন অধরেরও কী ভক্তি সমস্ত দিন অফিসের খাটুনির পর মুখেও হাতে একটু জল দিয়াই প্রায় প্রত্যহই সন্ধ্যার সময় ঠাকুর রামকৃষ্ণকে দর্শন করিতে যাইতেন তাহার বাড়ি শোভাবাজার বেনেটোলা সেখান হইতে দক্ষিণেশ্বর কালীবাড়িতে ঠাকুরের কাছে গাড়ি করিয়া যাইতেন এই রূপ প্রত্যহ প্রায় দুই টাকা গাড়ি ভাড়া দিতেন কেবল ঠাকুরকে দর্শন করিবেন এই আনন্দ তাঁহা শ্রীমুখের কথা শুনিবেন এমন সুবিধা প্রায় হইতো না পৌঁছিয়াই ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেন কুশল স্নাদির পর তিনি মা কালীকে দর্শন করিতে যাইতেন পরে মেঝেতে মাদুর পাতা থাকিত সেখানে বিশ্রাম করিতেন ঠাকুর নিজেই তাহাকে বিশ্রাম করিতে বলিতেন অধরের শরীর পরিশ্রমের জন্য এত অবসন্ন থাকিত যে তিনি অল্পক্ষণ মধ্যে নিদ্রা নিদ্রাভিভূত হইতেন রাত্রে নয় দশটার সময় তাহাকে উঠাইয়া দেওয়া হইত তিনিও উঠিয়া ঠাকুরকে প্রণাম করিয়া আবার গাড়িতে উঠিতেন তৎপরে বাড়িতে ফিরিয়া যাইতেন অধর ঠাকুরকে প্রায় শোভাবাজারের বাড়িতে লইয়া যাইতেন ঠাকুর আসিলে তথায় উৎসব পড়িয়া যাইত ঠাকুর ও ভক্তদের লইয়া অধর খুব আনন্দ করিতেন ও নানা রূপে তাঁহাদিগকে পরিতোষ করিয়া খাওয়াইতেন একদিন ঠাকুর তাঁহার বাড়িতে গিয়াছেন অধর বলিলেন আপনি অনেক দিন এ বাড়িতে আসেন নাই ঘর মলিন হইয়াছিল যেন কি এক রকম গন্ধ হয়েছিল আজ দেখুন ঘরের কেমন শোভা হয়েছে আর কেমন একটি সুগন্ধ হইয়াছে আমি আজ ঈশ্বরকে ভারী ডেকেছিলাম এমনকি চোখ দিয়ে জল পড়েছিল ঠাকুর বলিলেন বলো কি গো ও অধরের দিকে স্বস্নেহে তাকাইয়া হাসিতে লাগিলেন আজও উৎসব হইবে ঠাকুরও আনন্দময় ও ভক্তেরা আনন্দে পরিপূর্ণ কেননা যেখানে ঠাকুর উপস্থিত সেখানে ঈশ্বরের কথা বই আর কোনো কথাও হইবে না ভক্তেরা আসিয়াছেন ও ঠাকুরকে দেখিবার জন্য অনেকগুলি নূতন নূতন লোক আসিয়াছে অধর নিজের ডেপুটি ম্যাজিস্ট্রেট তিনি তাঁহার কয়েকটি বন্ধু डेपुटी मैजिस्ट्रेट के निमंत्रण करा आनियाा निजे ठाकुर के देखीब और बोलिबार्थ महापुरुष किना ठाकुर श्रीरामकृष्ण सहास्य बदने भक्तर सहित कथा कहते एम समय अधर कैकटी बंधु लइया ठाकुर कासिलें अधर बमकिम के देखा ठाकुर प्रति महाशय इन भारि पंडित अनेक बईट लिखे আপনাকে দেখতে এসেছেন ইহার নাম বঙ্কিমবাবু শ্রীরামকৃষ্ণ সহাস্যে বঙ্কিম তুমি আবার কার ভাবে বাঁকা গো বঙ্কিম হাসিতে হাসিতে আর মহাশয় জুতোর চোটে সকলের হাস্য সাহেবের জুতোর চোটে বাঁকা শ্রীরামকৃষ্ণ না গো শ্রীকৃষ্ণ প্রেমে বঙ্কিম হয়েছিলেন শ্রীমতীর প্রেমে ত্রিভঙ্গ হয়েছিলেন কৃষ্ণরূপের ব্যাখ্যা কেউ কেউ করে শ্রীরাধার প্রেমে ত্রিভঙ্গ কালো কেন জানো আরো চোদ্দো পো অত ছোট কেন যতক্ষণ ঈশ্বর দূরে ততক্ষণ কালো দেখায় যেমন সমুদ্রের জল দূর থেকে নীলবর্ণ দেখায় সমুদ্রের জলের কাছে গেলে ও হাতে করে তুললে আর কালো থাকে না तक खूब परिष्कार सदा सूर्य दूरे बोले खूब छोट देखा गेले छोट थे ईश्वर स्वरूप ठीक जानते पर कल थके छोटे से अनेक दूर कथा समाधिस ना हम जतक्षण तुम आतक्षण नामरूप आर ही सब लीलामी तुम्हें जतक्षण था ততক্ষণ তিনি নানা রূপে প্রকাশন। শ্রীকৃষ্ণ পুরুষ শ্রীমতী তার শক্তি শক্তি। পুরুষ আর প্রকৃতি যুগলমূর্তির মানে কি পুরুষ আর প্রকৃতি অভেদ তাদের ভেদ নাই পুরুষ প্রকৃতি না হলে থাকতে পারে না প্রকৃতিও পুরুষ না হলে থাকতে পারে না একটি বললেই আরেকটি তার সঙ্গে সঙ্গে বুঝতে হবে যেমন অগ্নি আর দাহিকা শক্তি দাহিকা শক্তি ছাড়া অগ্নিকে ভাবা যায় না আর অগ্নি ছাড়া দাহিকা শক্তি ভাবা যায় না তাই যুগলমূর্তিতে শ্রীকৃষ্ণের দৃষ্টি শ্রীমতির দিকে ও শ্রীমতীর দৃষ্টি কৃষ্ণের দিকে শ্রীমতীর গৌরবর্ণ বিদ্যুতের মতো শ্রীমতী নীলাম্বর পড়েছেন আর শ্রীমতী নীলকান্ত মনি দিয়ে অঙ্গ সাজিয়েছেন শ্রীমতীর পায়ে নুপুর। तई श्रीकृष्ण नुपुर पड़े अर्थात प्रकृतर संगे पुरुष अंतरे बाहि मिल कथागुलि समस्त सांग हईल एम समय अधर बंकीमी बंधुगण परस्पर इंगरजीते आस्ते आस्ते कथा कहते लगिलें श्रामकृष्ण सहस्ये बंकीमी कि गो अपना इंगरजीते कि कथा बार्ता करकर हास्य अधर আগে এই বিষয়ে একটু কথা হচ্ছিল কৃষ্ণরূপের ব্যাখ্যার কথা শ্রীরামকৃষ্ণ সহাস্যে সকলের প্রতি একটা কথা মনে পড়ে আমার হাসি পাচ্ছে শুনো একটা গল্প বলি একজন নাপিত কামাতে গিয়েছিল একজন ভদ্রলোককে কামাচ্ছিল এখন কামাতে কামাতে তার একটু লেগেছিল আর সে লোকটি ড্যাম বলে উঠেছিল নাপিত কিন্তু ড্যামের মানে জানে না তখন সে খুর টুর সব সেখানে রেখে শীতকাল জামার আস্তিন গুটিয়ে বলে তুমি আমায় ডেম বললে এর মানে কি এখন বলো সে লোকটি বললে আরে তুই কামা না ওর মানে এমন কিছু নয় তবে একটু সাবধানে কামাস না পিচ্ছে ছাড়বার নয় সে বলতে লাগলো ডেম মানে যদি ভালো হয় তাহলে আমি ডেম আমার বাপ ডেম আমার চোদ্দ পুরুষ ডেম। সকলের হাস্য আর ড্যাম মানে যদি খারাপ হয় তাহলে তুমি ড্যাম তোমার বাবা ড্যাম তোমার চোদ্দো পুরুষ ড্যাম সকলের হাস্য আর শুধু ড্যাম নয় ডেম ডেম ড্যাম ড্যাড্যাম ড্যাম সকলের উচ্চ হাস্য